কলকাতার গল্প দ্বীপের সঙ্গে দ্বীপের চোখে কলকাতা শুধুমাত্র কিন্তু বৌদি যে এই গানটা গাইছেন এর মানেটা কি বোরগি এলো দেশে বোরগি কারা একেবারে গোড়া থেকে শুরু করি গল্পটা তাহলে কিন্তু আফ্রিকা যেতে হবে পনেরোশো পঞ্চাশ ইথিওপিয়ার হারার খুব গরিব এক পরিবারে জন্ম হলো এক ছেলের নাম শান্ভু তার মা বাবা এতই গরিব শান্ভু হয়ে গেল কৃতদাস। তার মালিক তাকে নতুন নাম দিলেন আম্বার এই মালিক সে মালিকের হাত ঘুরতে ঘুরতে আম্বর এসে পৌঁছলো বাগদাদ তার নতুন মালিক মীর কাসেম আল বাগদাদই লক্ষ্য করলেন যে আর পাঁচটা ক্রীতদাসের থেকে আমার কিন্তু একটু অন্যরকম তিনি তাকে শিক্ষিত করে তুললেন এবং তারপর নিয়েলেন ভারতবর্ষে ভারতে এসে আম্বার অবাক হয়ে দেখল তার নতুন মালিক ভারতীয় না তারই মতো আফ্রিকান দল বল নিয়ে এই রাজা সেই রাজার জন্য যুদ্ধ করতে করতে যাকে বলে একেবারে কিং মেকার হয়ে গেল আহমেদনগরের সুলতানকে তখন বড্ড ছিল মোগলরা সম্রাট আকবর নিজের সাম্রাজ্য বিস্তার করছিলেন মোগলদের সঙ্গে যুদ্ধ করতে গিয়ে আম্বার বুঝলেন এদের সঙ্গে সামনাসামনি যুদ্ধে পারা যাবে না। নতুন পা করলেন অল্প সংখ্যক মানুষ ঘোড়ার পিঠে চেপে হঠাৎ করে যখন কেউ হামলার জন্য তৈরি নয় ঠিক তখনই হামলা করছে মোগলদের তাবু পুড়িয়ে দিচ্ছে রসদ লুটে নিচ্ছে আর কেউ কিছু বোঝার আগেই ভ্যানিশ হয়ে যাচ্ছে আম্বার এই নতুন ধরনের যুদ্ধের নাম দিলেন বারগির গিরি আম্বার যেখানে রয়েছেন সেই জায়গাটা কিন্তু আজকের মহারাষ্ট্র কাজেই কাজেই তার সঙ্গে অনেক মারাঠারা যুদ্ধ করে তাদের মধ্যে এক মারাঠা সর্দার তার কাছ থেকে এই নতুন ধরনের যুদ্ধ শেখে এবং তারপর নিজের ছেলেকে শেখায় সেই মারাঠা সর্দারের নাম ছিল শাহজী ভোঁসলে আর তার ছেলের নাম শিবাজি এই বারগির মানে বর্গি ঘোড়ার পিঠে চড়া মারাঠা বাহিনী বাংলা আক্রমণ করে সতেরোশো একচল্লিশ সালে চলে আসে একেবারে আজকের শিবপুর বোটানিক যেখানে সেই অবধি সেই আক্রমণের স্মৃতি আজও লুকিয়ে আছে আমাদের ঘুম গানের মধ্যে কিন্তু মারাঠা আক্রমণের স্মৃতি কিন্তু আমাদের কলকাতা শহরেই লুকিয়ে রয়েছে তার উপর দিয়ে আপনি বোধ হয় বেশ কয়েকবার যাতায়াতও করেছেন তার গল্প অন্য একদিন কলকাতার গল্প দ্বীপের সঙ্গে দ্বীপের চোখে কলকাতা शुदुम्र मिर्ची नाइनटी एट पॉइंट थ्री ते और सुनते लग इन करेबसाइटे रेडियो मिर्ची डट कम स्लैश कलक मे दीपर फेसबुक पेजे फेसबुक डट कम स्लैश मिर्ची दीप